সালাম আলাইকুম ওরমতুল্লাহারকাত আমরা একত্রিত হয়েছি আমাদের চিন্তা আলাপন নামক পডকাস্ট অনুষ্ঠানের প্রথম পর্বে আমাদের পডকাস্ট অনুষ্ঠানের নাম হচ্ছে চিন্তা আলাপন। নাম কেউ চিন্তালাপন সে নামটা রাখার মূলত উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সমাজের বিভিন্ন আসলে মশার মতো লুকিয়ে থাকা বিভিন্ন চিন্তা বিভিন্ন সমস্যার সংকট এবং তার কিছু সমাধান নিয়ে আলোচনা করা ইনশাল্লাহ তো আজকে আমাদের মধ্যে আমাদের কাছে আজকে আসেন গেস্ট হিসেবে ভাই রাফান আহমেদ ভাই রাফান আহমেদ হচ্ছেন রিসেন্টলি খুব জনপ্রিয় হওয়া একটি বই বিশ্বাসের কথা নামে নামের বইয়ের লেখক তো ইনশাল্লাহ আমরা আজকে ভাইয়ের সাথে আলোচনা করব সে ফিলসফি অফ সায়েন্স বা বিজ্ঞানের দর্শন নিয়ে দর্শন নিয়ে আলোচনা করার জন্য আসলে বিজ্ঞানের দর্শন বিষয়টি একটু কঠিন সাধারণ মানুষের জন্য সেটি আলোচনা করতেছি অবশ্যই কিছু কারণ আছে আমরা সেই বিষয়গুলো ইনশাল ভাইয়ের কাছে শুরু করব তো ভাইয়ের কাছে আমরা আমাদের সাথে পরিচিত হয়নি সালামালিকুমতুল্লাহ আবার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমরা আজকে এখানে হচ্ছে বিজ্ঞানের দর্শন এই জিনিসটি আসলে কি ডেফিনেশনটা কি জি ভাই আলহামদুলিল্লাহ আহ বিজ্ঞানের দর্শন কি ঝামেলা হচ্ছে এটা একাডেমিক ডেফিনেশন দিতে গেলে অনেকগুলো প্রশ্ন বলতে হবে আমার মনে হয় আর একটু ইজি করে যদি বলি সেটা হচ্ছে যে বিজ্ঞানীরা কি করেন বিজ্ঞানীরা কোনো ব্যাকটেরিয়া বা কোনো পরমাণু নিয়ে বা গ্রহ নক্ষত্র নিয়ে গবেষণা করেন আর ফিলসফিও সায়েন্সের কাজ হচ্ছে বিজ্ঞানীদের নিয়ে গবেষণা করা অর্থাৎ বিজ্ঞানীরা কিভাবে একটা ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করে অথবা একটা পরমাণু নিয়ে গবেষণা করে অথবা এই গ্রহ নক্ষত্রের গতিবিধি নিয়ে গবেষণা করে কোন পদ্ধতির দ্বারা তারা একটা সিদ্ধান্ত দেন আমরা কেউ বলি থিওরি কেউ বলি ল কেউ বলি ফ্যাক্ট এবং এই সিদ্ধান্ত গুলা ফিলসফি পড়েন তারা জানেন এপিস্টেমজি খুব সহজ করে যদি বলি সেটা হচ্ছে একটা নলেজ বা একটা জ্ঞান আমি কিভাবে পাবো আমি ওই জ্ঞানটা যে আমি বিশ্বাস করতেছি আমি কিভাবে এটাকে জাস্টিফাই করতে পারবো এটার কতটুকু ভ্যালু আছে তো कतटुकू नि एरक गादा एक गाँधा प्रश्न आज फिलोसफी सेंस एर बटम लाइन जेटा से फिलोसफी अफ सायस हम बार्ट विज्ञान दिन गवेषणा कर কোন কাজ করে কিডেমিক বিষয় এবং অনেক গাদা গাদা কোয়েশ্চেন এর সমাহার বলা যায় অনেকের মাথায় নাও ঢুকতে পারে তাহলে আমরা কেন এমন একটি কঠিন বিষয় নিয়ে রাস ভারী বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি যেটা হচ্ছে যে প্ল্যাটফর্ম যে আমরা কেন আলোচনা করতেছি এখন এটা তো আমার আমার লাইফের এটা সময়ের কথা মনে দিল যখন আমি প্রায় ইসলাম ছেড়ে দিছিলাম আসলে এটা নিয়ে আলোচনা আমাদের এত কিছু দিসে আরে মোবাইল ফোন দিয়ে রেকর্ড করতেছি বা আমরা একটা পডকাস্টের স্টেশনে বসে রেকর্ড করতেছি কম্পিউটার ল্যাপটপ কত কি তো এই এত কিছু দেখে আমাদের জেনারেল পাবলিক ভিতরে যে ইম্প্রেশনটা তৈরি হয় বিজ্ঞান নিয়ে এটা সম্পর্কে একজন একজন খুব নাম করা বিজ্ঞানের একটা কথা আছে ফিমেন ডাইসন উনি খুব খুবই নাম করা একজন ম্যাথমেটিসিয়ান এবং যারা কজমোলজি নিয়ে পড়াশোনা করেন ওখানে ডাইসন স্পিয়ার নামে একটা কনসেপ্টই আছে তার তৈরি করা তো উনি একটা কথা বলছিলেন একটা রিভিউতে নিউ ইয়র্ক বুক রিভিউতে যে আহ যতটুকু মনে আছে এরকম ছিল কথাটা যে জেনারেল পিপল হ্যাটেডি সাইন্স ज्ञान सत्य मिलन मेला सत्य टत्य नहीं आके मध्य नहीं आसानाट दालेक्शन Rather, it's continuing exploration of mysteries. Or something we raised visions on the bible blockchain How do we make those visions? Del reference We appreciate these institutions, and that's all you use and understand. Philosophy of Science, Alachana доступly reports in our aims of Boerm Charo Scourgetta ovat extremely important It's a bad mentality It is non-academic it But tell us it is just academia or outside mentality na? পার্টিকুলার এজেন্ডা নিয়ে তৈরি করা হয়েছে পার্টিকুলার এজেন্ডা নিয়ে তৈরি করা হয়েছে যারা বর্তমানে বিজ্ঞানকে নাস্তিকতাবাদ বা মুক্তমনাবাদ বলেন না কেন एक्टा खुटी मन कर आलोचनारूल उद्देश्य हमारी विज्ञानी विज्ञान कतटू निर्भरजोग्य सेकुलर एडेमी तबाई विषय बुझेम সাইন্স দিয়ে রিলিজিয়নকে বেশ করার যে একটা মনে হয় এটা থেকে যারা তারা কখনোই যাবেন না কারণ আমরা যারা আছি মুসলিম ওয়ার্ল্ড সাইন্টিফিক মেথড এটা নিয়ে হয়তো অন্যদিন একটা পডকাস্ট হবে ইনশাল্লাহ হাসানিবুল হাইসাম যিনি মূলত আজকে যে সাইন্টিফিক মেথড টা আমরা দেখি এটা উনি ডিভাইস করছে আমি বলবো সেটা হচ্ছে যে রচনা বই থেকে শুরু করে একদম সব জায়গাতেই বিজ্ঞানকে খুব বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে বা সেখান থেকে দেখা যাচ্ছে বিজ্ঞানকে সত্যের বিকল্প হিসেবে দাঁড় করানো হয়েছে এখন তাহলে এখন কোয়েশন আসে আসে সেটা হচ্ছে বিজ্ঞান আমাদের মধ্যে ব্যাকগ্রাউন্ড টা হঠাৎ করে ধর্ম তো অনেক আগে থেকেই ছিল তাহলে হঠাৎ করে বিজ্ঞান আমাদের মধ্যে এত ইম্পর্টেন্স কেউ লাভ করলো যার কারণে দেখা যাচ্ছে আমরা ধর্মকে বিজ্ঞান দিয়ে মানে একটা কি বলে খরগ হস্ত হর টাইপের অবস্থা কেন সৃষ্টি হলো আমাদের মধ্যে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করুন এটা আসলে বিজ্ঞান নতুন ব্যাপারটা এমন না বিজ্ঞান আসছে কেন আমাদের কাছে এত ভ্যালুয়েবল বিজ্ঞান কেমন মোবাইল ফোন আপনি এত দূর থেকে একজনের সাথে কথা বলতেছেন আপনি কেউ টেলিভিশনের সারা বিশ্ব দেখতেছে কম্পিউটারে তারা সেই হাই কম্পিউটিং এর কাজ করে ফেলতেছে তো এটা কেন হয়তো ইম্পর্টেন্স পাইলো আমার মনে হয় একজন মূলত নিউজ পেপার খুব একটা আর্টিকেল লিখছিলেন আহ নাম হচ্ছে ডক্টর হেনি গি নেই সায়েন্স জার্নালটা ওয়ান অব দা বর্তমানে লিডিং সায়েন্স জার্নাল ধরা হয় নেইচার লন্ডন ভিত্তিক যত আমার মনে আছে তো ওটার উনি বায়োলজি এর সিনিয়র এডিটর হেনরি কি নিজেও স্রষ্টাই বিশ্বাস করেন না নিজেও নাস্তিক ওই যে লেখাটা এটা হেডলাইনটা খুব মজার হেডলাইনটা এরকম ছিল যে বিজ্ঞান বাংলা করলে বিজ্ঞান এমন এক ধর্ম যাকে প্রশ্ন করতে নাই দেখেন সে নিজে কিন্তু নাচতে নিজে একজন বিশ্বের বর্তমানে উনি ওখানে ভিতরে যেটা বলছেন আমি আসলে এটা অনুবাদ করতেছিলাম অল্প পড়ার কাজটা আগায় নাই তো উনি এখানে বলছিলেন আমি একটু কোট করি ওনাকে উনি ওনার মত বলতেছেন ডক্টর হেনিকে বলতেছেন আমার মতে এর উত্তর লুকিয়ে আছে মানে কেন বিজ্ঞান এত प्रभावशील हो गई लुक शतकमाझी समय विशेषकर द्वित विश्वुद्ध विज्ञानी बफिनते विश्वजुदर पर ही बफिन हिसाब से विज्ञानी चमक उपहार दिता राखलें राडर पेनिसल प्लस जेट प्रोपलशन टेफलन स्टिकी पान जो देखी टेफलन दिए व्यापक हारे टीकादान ट्रांजिस्टर डीएनएर गठन लाभ लैम चोख पर्त मेशन ग मैं रकेट विज्ञानी तेनालीरें जदुकर देवतुल्य मानव जर मैं मस्तिष्क धूसर पदार्थ साधारण मानुषर चे खान बे अथवा गुप्त रहस्य जगते चरण छोड़ने टक्कर लगते जाए बर तक माथान देखें एक कथागुलर नास्तिक वस्तुगत लाभ चोखे सामने लाभ पाई আমার জীবনযাত্রা সহজ হয়েছে বা হয় না হোয়াট এভার ইজ ডিবেটেবল বিজ্ঞানের আলোচনা করলে কেন জানি একদম মানুষ বিজ্ঞান থেকে তার খারাপ দিকগুলো আলাদা করতে চান হয় তো উনিও বলতেছেন যে আসলে আমরা বস্তুগত এত কিছু পাইছি তাদের কাছ থেকে এজন্য তাদের সাথে টক করে রাখতে জানি জাস্ট মাথা করে দিছি আমার মনে হয় তার এই কমেন্টটা একটা মানে একটা ইনসাইট দিবে আমাদের এই প্রশ্নে যে কেন আমাদের কাছে বিজ্ঞানটা এত মানে প্রফাউন্ড হয়ে দেখা দিল। অবশ্যম ভাবে ঠেলে দিবে কিনা এটা নিয়ে যদি আমরা কখনো কথা বলার সুযোগ পাই তখন আমরা দেখবো যে বেসিক্যালি উত্তর হচ্ছে না এবং এই উত্তর হ্যাঁ করানোর জন্য যেটা করা হয় সেটা মেজরিটি হচ্ছে নন একাডেমিক তা বিজ্ঞান দিয়ে ধর্মকে বাদ দেওয়ার একটা প্রকল্প বা পরিকল্পনা এটার মানে এটার জন্য আপনি যেটা বললেন যে আসলে একাডেমিক কোনো ভ্যালু নাই তেমন একটা আপনি মনে করেন আমার মতে অনেক আহ আসলেই অনেক এবং ইনশা আমরা এখন যেহেতু আলোচনায় ঢুকো আমরা ইচ্ছা আলোচনা শেষেও আশা করি বিষয়টা হবে তো ফিলোসফি অফ সায়েন্স যেটা আমরা আগে বলছি ডেফিনেশন এর কাজ হচ্ছে বিজ্ঞানীরা কিভাবে গবেষণা করেন কিভাবে সিদ্ধান্তে আসে সেই সিদ্ধান্তটা কতটুকু সত্যের সন্ধান আমাদের দিবে এগুলো নিয়ে কথা তো প্রথমে যে বিষয়টা আমাদের বিজ্ঞানের সংজ্ঞা কি এখন পর্যন্ত একাডেমিয়াতে কোনো ইন্ডিয়ানিমাস সংজ্ঞা নেই বিজ্ঞানের এটা একটা ইন্টারেস্টিং বিষয় বিজ্ঞানী আমাদের কথা ফ্যান্টাসি বাট একাডেমিয়াতে বিজ্ঞানের একেবারে ক্লিন কাট ডেফিনেশন এবং আপনি যদি সেটা কি একটু ইজি ভাষায় তারা ইয়ে করে ওইখানে দেখবেন যে তারা নিজেরা এটা বলছে যে একাডেমি ফিলোসোফাররা মানে ডেকে যুগ যুগ ধরে ঝগড়া করে আসতেছে ক্লিনকার তবে আমরা যেটা নিয়ে কনসার্ন মেনলি আমরা কনসার্ন হচ্ছে প্রেস থেকে পাবলিশ হওয়া একটা বই যেটা নাম হচ্ছে ওইখানে উনি বলতেছিলেন যে সায়েন্স হচ্ছে আমি প্যারাফ্রেজি আমি মানে বাংলায় বলতেছি সায়েন্স হচ্ছে কিছু অবজারভেশন দেখবো আমি বস্তু জগতের উপর ভিত্তি করে আমি তার মানে বিজ্ঞান বোঝার ক্ষেত্রে সায়েন্স ইজ নট অভেশন অবজারভেশন হচ্ছে কিছু ডিসক্রিট ডেটা কিছু তথ্য তার উপর ভিত্তি করে যখন আমি রিজনং করব এবং ওই ডাটা গুলাকে আমি একে অপরের সাথে জুড়ে দেওয়ার চেষ্টা করব तख ही हाइपोथिस द्वारा अनुकल्प दीक्षा निरीक्षा कर तत्व द्वारा करूब जेनारे जी मैं एक प्रश्न आस प्रश्न समाधान जगत थे कित्य कलेेक्ट कर लगे अनुकल्प द्वारा करके परीक्षा करबे बी अनुगल्प वस्तु जगत के अन्न तत्व जाए थियरि द्वारा करब इन बेसिक सेंस इटे हम विज्ञान क्या कर पद्धति छोटे एक्साम्पल दी आपके ধরে আমি আপনাকে আপনি ওখানে যতগুলো হাঁস আছে সবগুলো হাঁস দেখবেন যতগুলো তো দিন পারেন তিন দিনে উপাত্ত হচ্ছে হাঁস আপনি এসে আমাকে বলতেছেন যে ভাই আমি তিন হাজার হাঁস দেখছি সবগুলোই সাদা সবগুলোই সাদা তাহলে আপনার এই ডাটার উপর ভিত্তি করে আমার হাইপোথিস হাঁস সকল হাঁস সাদা কথা বুঝেন আপনি হাঁস দেখছেন কয়টা हाँ देखिए हाँ देखिए सब सदाई रिपिटेड टेस्ट करके बस्तुजगत আপনি কিন্তু হাঁস দেখছেন তিন হাজার আর আমি পরে দেখছি পাঁচ হাজার মোট হাজার বাংলাদেশ হাঁস কিন্তু বাংলাদেশে না সারা বিশ্বে আছে সুতরাং এমন কি সম্ভাবনা আছে যে আমি কোন জায়গায় একটা কালো হাঁস পাব আছে অবশ্যই আছে অবশ্যই আছে এটাকে আমাদের যেহেতু ডাটা সবসময় লিমিটেড যার কারণে এমন হতে পারে ভবিষ্যতে এমন কোন ডাটা আমি পাইছি যেটা আমার আগের থিওরির বিপরীতে এটাকে বলা হয় ব্ল্যাক প্রবলেম বা প্রবলেম অফ ইন্ডাকশন ডেভিড হিউম আমাদের উনি খুবই প্রশংসিত একাডেমাতে খুবই প্রশংসিত সেই লাভটাকে আমরা বলি ইন্ডাকশন আপনি আমরা পাঁচ হাজার উপর গবেষণা করে বলছি সবাশ সবাস দিই তাই না এটা একটা কারণ আর আরেকটা কারণ হচ্ছে ধরেন আমি আপনার আর একজন ফ্রেন্ড কেউ পাঠাইছি একই দেখার জন্য সেই সব বলতেছে ভাই হাঁস গুলো মূলত কিন্তু একজন বললো রং আর একজন ডিস্ট্রিবিউশন অর্থাৎ একই তথ্যের উপর করে ভিন্ন ভিন্ন সিদ্ধান্তে আসা এটা কঠিন নাম আছে আমাদের বলা হয় অর্থাৎ আমাদের একই ডাটা ভিন্ন ভিন্ন নিয়ে যেতে পারে যেটা এই দুইটা কারণ একটা হচ্ছে আমাদের সবসময় লিমিটেড ডাটা নিয়ে কাজ করে সেখান থেকে সেটা জেনারেল সাধারণ একটা কনক্লুশন দেয় আরেকটা হচ্ছে আমাদের আন্ডার মিনশন অর্থাৎ একই ডাটার উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন তত্ত্ব দেওয়া সম্ভব এই দুইটা গুরুত্বপূর্ণ কারণে বিজ্ঞানের যে কোনো তত্ত্ব থিওরি কখনোই অ্যাবসলিউট হয় না এবং থিউরি নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে আমি আমার থিওরি হ্যাঁ এটা আমার থিওরি মানে থিওরি খুব একটা ভেকটাম আসলে কিন্তু না সাইন্টিফিক লিটারেচারে থিউরি এখন প্রশ্ন আসতে পারে যে হাইস্ট লেভেল অফ যাবে এতক্ষণ এত খুব সুন্দর আলোচনা করতেছিলেন বলতেছিলেন যে বিজ্ঞান এই সমস্যা হঠাৎ করে বললেন যে বিজ্ঞান আবার তাহলে এটা কি পরিবর্তন হতে পারে বা কিভাবে পরিবর্তন হবে এই আমাদের মতো মানুষদের জন্য অন্তত আমার জন্য অন্তত সাধারণভাবে কিছু বলতেন আর কি আসলে জায়গা সেটা হচ্ছে যে কোনো একটা বই কিনেন যে কোনো সাইনটিফিক এখানে একটা ঝামেলা আছে আপনাকে হ্যাঁ আপনি সেন্টেন্সটা ভুল কিনা দেখেন বা সঠিক কিনা ইট ইস আসেন্ট সঠিক না বল কেন কারণ মনে করি আপনি যদি ইয়া দেখেন আহ ন্যাশনাল স্ট্যান্ডার ফর সায়েন্স এজুকেশন এরা হচ্ছে খুবই গৌর একটা বিবর্তনবাদী গ্রুপ নাস্তিক গ্রুপ যারা বিবর্তনবাদ কে প্রচার জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করছে এবং তাদের বিভিন্ন লিঙ্ক আমি দেখছি তারা কি বলছে দেখেন এটা কখনোই ফাইনাল না এবার বলা হচ্ছে হোয়াট ইস এক ফার্স্টে তারা শব্দ ব্যবহার করছে ট্রুথ তারপরে শব্দটা কিন্তু আমরা মনে করি যে মহাভারত শুদ্ধ হয়ে মানে সাইন্টিফিক মানে মনে করি যে তার তো বদলাবে না পাথরে লিখে ফেলছি তো আহ থিওরি বদলায় কিনা থিওরি বদলায় একটা খুব লেখাটি তার এখন কোনো সায়েন্সের টেস্ট ব্যাপার পাবেন না যেখানে তার বইয়ের কোন রেফারেন্স নাই ইট নট পসিবল তো ওইখানে উনি একটা খুব সুন্দর কথা বলছেন প্যারাডাইম উনি নতুন একটা নতুন একটা বলছেন প্যারাডাইম প্যারাডাইম মানে রাম। সবসময় যে কাজটা করেন তারা যে তথ্য পান জগত ঘুরে যে তথ্যগুলো পান তারা সবসময় তাদের সময়ে যে থিওরিটা প্রচলিত সেইটার ভিতরে একটা বই পড়তেছিলাম বইটা হচ্ছে সম্ভবত লেখা খুব এমিনেন্ট একজন ফিজিসিস্ট ফিজিস্ট থিওটিক্যাল ফিজিস্ট পল ডেভিস তো উনি এটা বলতেছিলেন যে বিজ্ঞান কাজ করে হচ্ছে প্যারাডাইমের প্যারাডাইম এর ভিতরে অর্থাৎ প্যারাডাইমটা সহজে মনে রাখবেন একটা থিওরি যেমন নিউটন সাহেব মাথার উপর আপেল একটা দিল যদি আমরা তো সে যে থিউরিটা দিল সেটা তার একটা প্যারাডাইম উনি এসে বললেন যে না এই প্যারাডাইম গুলো শিফট হয়ে যায় পুরাপুরি বদলা আপনি কখনো দেখছেন কিনা এটা ছবি একটা মনে হয় একটা ভাস ফুলদানি কিন্তু আর ভালো করে তাকলে মনে হয় দুইটা মুখ সামনা সামনি দেওয়া এটা হলো জেস্টালিফট অর্থাৎ আপনার দেখার দৃষ্টিভঙ্গি অনুযায়ী আউটকাম ভিন্ন হয়ে সোজা দেখতেছে মনে হচ্ছে একটা ভাস কিন্তু অন্যভাবে দেখতে বলা হয় বললো যে না তোমার ভয়ের সঙ্গে ভুল তোমার স্পেস টাইম এর কনসেপ্ট ভুল তোমার গ্রাভিটির কনসেপ্ট তুমি বলছো টানো মানে পৃথিবী টানায় আমি বলছি স্পেস টাইম ঠেলে পোসিং ফোর্স নট পুরিং ফোর্স সেটাল একটা উনি একটা পেপার লিখছেন যে তিরিশটার বেশি সাইন্টিফিক থিওরি যেগুলো তাদের সময় ওয়েল এক্সেপ্টেড ছিল প্রিডিক্টেবল ক্যাপাসিটি ছিল এম্পেরিকালি সাকসেসফুল ছিল তাদের থিওরিগুলো উনি এরকম টা বেশি থিওরি লিস্ট করছেন লিস্ট করার পরে উনি দেখাইছেন এই তিরিশটারি এখন সবগুলো ছিল আমাদের থার্টি দিকে বিজ্ঞানীরা মনে করতেন যে বিশ্বের সুর নাই মহ বিশ্বের শুরু শেষ নাই ইটার্নালেও সেটা ভাবতেন তার ইকুয়েশনে সেটা ঢুকেছে সেই কনসেপ্ট আহ এখন আমরা কি বলি বিগ ব্যাং বিশাল একটা ব্যাং মানে বিস্ফোরণ হয়ে তৈরি হয়েছে মানে ওই যে একটা মডেল ছিল একটা থিওরি ছিল সেটা চেঞ্জ হয়ে আসলো কিন্তু এখন নট রং উনি আবার সেই স্টেট মডেল ঢোকানোর চেষ্টা করতে বিজ্ঞান অল টাইম এরকম চেঞ্জের ভিতর দিয়ে যায় যে পেপারটা কথা বললাম সেখানে দেখাইছেন তো আরেকটা বই আছে খুব মানে যেটা সাধারণ মানুষের বোঝার মতো সমির রকাশা উনি সম্ভবত ইউনিভার্সিটি অফ শিকাগরি ফিলোসভার অফ সায়েন্স অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসিমার ফিলসোফির সায়েন্স এ ভেরি শর্ট ইন্ট্রোডাকশন বলতেছিল যে ভাবত যে বিজ্ঞানের যে কোনো ক্ষেত্রে আপনি দেখেন না বায়োলজি হোক ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক যে কোনো ক্ষেত্রে আপনি দেখেন না কেন পঞ্চাশ বছর আগে যান যে থিওরিগুলা পাবেন এখনকার থিওরি যে ডিফারেন্ট বেশ ডিফারেন্ট একশো বছর আগে যাবেন পুরো ডিফারেন্ট অর্থাৎ বিজ্ঞান আমাদেরকে যে সিদ্ধান্তগুলো দেয় এটা সবসময় প্রবেলিস্টিক সম্ভাবনামূলক দুই দল আছে একটা হচ্ছে সাইন্টিফিক রিয়ালিস্ট সেখানে না ওদের ওই কনসেপ্টি নাই এনি অন্য জায়গায় যাই হোক তো যেটা বলছিলাম এই দিকে শক্তিশালী বেশি মানে হচ্ছে সাইন্টিফিক কনক্লুশন থিওরি ফ্যাক্ট এগুলো বেসিক্যালি নট টু ট্রুথ এগুলো কিছু ওয়ার্কিং মডেল আমার কাজ করতে হবে জগৎ নিয়ে এই আমি কিছু তথ্য উপর ভিত্তি করে যে উনি বলতেছিলেন যে আমি অনেকেই কোট করি বাংলায় উনি বলতেছিলেন বিজ্ঞানের সীমায় বা স্কুলে অথবা যেখানেই হোক না কেন যে ব্যাপারটাকে কখনোই গুরুত্ব দেওয়া হয় না দেখেন উনি বলতেছে এটাকে কখনোই গুরুত্ব দেওয়া হয় না সেটা কি যে এরপরে যে বিজ্ঞান তাই কেবল সম্ভাবনার উপর দাঁড়িয়ে কথা বলে সত্য নির্ধারণ তাদের পক্ষে সম্ভব না আর সত্য উনি বলতেছেন সত্য মানে পরম সত্য আর কি তার সর্বদাই কারণ উনি যেহেতু একজন নাস্তিক এই জন্য ওনার দৃষ্টিভঙ্গি থেকে পরম সত্য না তাদের একটা ফলস এসাম অনুমান থাকে সেটা হচ্ছে সাইন্স লিডস টু ট্রুথ আমরা ইনশাল্লাহ আরো যদি আলোচনা করি আরো ক্লিয়ার হবে এই বিষয়টা ভাই তো আপনি আমাদেরকে বললেন নিউটনের কথা শেষ আমরা সেদিকার লোক না মানে বলে একটা বাংলা ভাষায় একটা প্রভাব আছে না হাতের ব্যাপারে হাজার খবর নেওয়া যাই হোক আপনি আমাদেরকে নিউটন মেকানিস বললেন যাই হোক যে একটা ব্যাপারটা আপনি তাহলে আমাদেরকে অন্য কোন থিওরি কি বলতে পারবেন কি আমরা ছোটবেলায় শুনছি ইথার ইথারের যে থিওরিটা ছিল এক সময় রিজেক্টেড হয়ে যায় পরে দেখা যায় ইথার বলে আসলে কিছু নাই আরেকটা হচ্ছে খুব ইজি ফ্লগি মানে নামটা কঠিন এটা কেমিস্ট্রির একটা খুব নাইট্রোজেন আবিষ্কার করে বসেন তাইখানে তারা এই থিউরি কাজে লাগিয়ে নাইট্রোজেন আবিষ্কার করেন এবং পরে দেখা যায় থিউরিটা ভুল ফ্লাগস্টন বলে নেই নাইট্রোজেন মধ্যে কিছু নেই মানে না দেখেন নাইট্রোজেন মধ্যে কিছু থাকবে না মানে আমার এখানে অনেক সময় দেখা যায় সাথে একজন প্রশ্ন করছে যে হাউ ক্যান উই জাস্টিফাই সায়েন্টিফিক মেথড এই যে আমরা যে বিজ্ঞান একটা পদ্ধতি কাজে লাগে সিদ্ধান্তে আসলাম এটাকে আমরা কিভাবে জাস্টিফাই করব উনি বললো যে সায়েন্স বিজ্ঞান কাজ করে বিজ্ঞান বেস করে তুমি রকেট বানাবা সেটা দেখেন স্বাম ভাবছে হ্যাঁ উনি যে অবস্থায় আছে গালি দেওয়া হয় ঠিক যাই হোক তো ওনাকে এর থেকে ভালো অবস্থা পাওয়াটা আর কি না সবসময় তো গালিতে আসলে আহলিস্ট আমি যত কথা দেখছি এর ভিতরে খুব একটা গালি পেয়ে নিহ তো সে করছে। এবং ইন্টারেস্টিং তার পাশে যে লোক বসেছিলেন ফিলোসোফার সে মুখফুসকে বলে ফেলেছিলেন দ্যার ইস এডাকটিভ আর্গুমেন্ট মানে আপনি বলতে চাচ্ছেন বিজ্ঞান কাজ করে বলেই সত্য অনেক বিজ্ঞানের থিওরি কাজ করছে সত্য না তাহলে আপনি কি বললেন কিছু আরো বিস্তারিত থিওরিগুলো সম্পর্কে পাওয়া যাবে আমরা কি আপনি মানে বিভিন্ন বিজ্ঞানীদের যে কোট করছেন সেগুলো লিংক বা সেগুলোর इनशाला प्लान आ सामने एकदम फुल पेपर स्क्रीनशट लिंक चाहिए যাই হোক তাহলে এখন আজকে আমাদের কিভাবে একটি কিছু লিমিটেড ডেটা থেকে একটা জেনারেলশন আসে বা তার বিভিন্ন সমস্যার সঙ্গতি নিয়ে এখন আমার যে কোয়েশ্চিন সেটি হচ্ছে যে হাড্ডিগুডি বিদ্যা যাই হোক আমার নিজস্ব পরিভাষা আর কি বিদ্যা বা বিবর্তনবাদ আপনি যদি আলোচনা করলেন ফিলোসফি সায়েন্স নিয়ে তাহলে এই মানদণ্ডে বিবর্তনবাদের বা হাড্ডি গুড্ডি বিদ্যার অবস্থানটা কোথায় দাঁড়াবে আচ্ছা দুটো বিষয় এক নম্বর বললেন যে পর্যায়ে নিয়ে যাওয়া এখানে কেউ হয়তো একটু অপোজ করতে পারে কিন্তু বিশ্বাস মাসাতসি নাই উনি একজন স্পেশালিস্ট আহ উনার বই ইউনিভার্সিটি গুলোতে হয় ওয়েস্ট ওয়েস্ট বেক্টাল ইউনিভার্সিটি গুলোতে উনি একটা সাক্ষাৎকার একটা মজার কথা বলছিলেন উনি বলছিলেন ডার ইন আওয়ার ফিল্ড ইজ গড ইউ ক্যান চ্যালেঞ্জ হ্যাঁ উনি বলতেছিলেন যে আবার ফিল্ড মানে তাদের পপুলে তাদের ফিল্ড যে বড় একটা ফিল্ড সেখানে ডারোইন একটা গড ইউ ক্যান চ্যালেঞ্জ ডারোইন ইফ ইউ ডু বলতেছিলেন যে তাহলে তোমার গায়ে একটা উদ্ধত্তের তকমা লাগানো হবে যে তুমি অ্যারোগেন্ট এই সিল লাগাই দেওয়া হবে এবং উনি এর পরে বলতেছিলেন যখনই কোনো কিছু ডগমা হয়ে যায় ইউ হ্যাভ টু চ্যালেঞ্জ ইট উনি নিজেও বিবর্তন মানে বিবর্তনবাদের বর্তমান মডেলে বিশ্বাস করেন द्वित विषय मन कर फसिल कारण बजार कैजी दौरे फसिल पानीडेमियासिल मिले ना एकडेमी दृष्टिंगी फसिल खुब रेयर एक नम्बर विषय हम इटार ऊपर भित्ती फसल এটা খুবই প্রটা নিয়ে কথা আসছে যত ডেটিং পদ্ধতি ছিল না কোন একটা সময় একটা আগে খুব বড় মাপে একটা জালিয়াতে পাওয়া গেছিল ফসল নিয়ে জালিয়া শুধু একটা না অনেক ফসল নিয়ে শুধু একটা না অনেক পর্যায়ে হয়েছে কিছু হয়েছে যে আপনার নকর ফসিল তৈরি করে আসছে जी दीसि खुबी स्पेकुलेटिवुसिवा जाए बोते जार्नल दीसी আর আরেকটা হচ্ছে আপনার অ্যাডভান্স বায়োলজি মাইকেল কেন্টের লেখা এটা মূলত এলেভেলের বই অক্সফোর্ড সেখানে যিনি বই লিখছেন সে হচ্ছে তার বিশ বছর তিনি তার মায়ের যে বাসা তার বেসমেন্ট গবেষণা করছে যিনি বিশ বছর ওনার গবেষণার টাইম বিশ বছর উনি হিউম্যান্টার শুরুতে লিখছেন যে হুমেনিড ফসিল থেকে যদি আমরা চিন্তা করি তাদের লাইন অফ এভলিউশন আমরা আনবো তাহলে এটা খুবই স্পেকুলেটিভ এমন হয়েছে অনেক জায়গায় ভিন্ন ভিন্ন হারগর পাওয়া গেছে কিছু কিছু পরিবেশের বাংলায় নির্ভর হ্যাঁ যারা ধরেন মানুষের পূর্বপুরুষ মানে মানুষের করি তো গোত্র বর্গ তো হোমিনিড গোত্র যত মনে আছে আমি আগে পড়ছি এখন এরকম ক্লাসিফিকেশন বেশ করা হয় না তো এটা উনি অনেক অনুমান নির্ভর এমন হয়েছে এক জায়গায় অনেকগুলো হারগোটি পাওয়া গেছে বিজ্ঞানীরা ধরে নিছে এগুলো একজনের আসলে জানা না সো এটা আমার একটা মনে হয় বায়োলজি একটা অংশ আর বায়োলজি যেহেতু বিজ্ঞানের একটা অংশ সুতরাং সেই ভাবে তো কনক্লুশন এইভাবে আসছে যেহেতু বিজ্ঞানে এই ধরনের সমস্যা হতে পারে বিবর্তনবাদ সেখান থেকে বের তো তারা হয়তো ভাববে না না এটা তো বদলানোর কোনো উপায় নেই আমি এখানে রিচার্ড করতে চাই রিচার্ড নাম মনে আমরা জানি যারা এই বিষয় পড়াশোনা করি নিউ ফ্যাক্টস মে কাম টু লাইট নতুন ওই যে ডাটা এই ফ্যাক্ট মানে কি আমাদের অবজারভেশন যেগুলো আমরা প্রকৃতি দেখি কাম টু লাইট দ্যাট উইল ফোর্স আওয়ার সাকসেস ইন টোয়েন্টি ফার্স্টি যেটা আমাদের একবিংশ শতকের আমাদের যারা উত্তরসূরি বা আমাদের চিনে যাবেন সুতরাং বিবর্তনবাদ বিবর্তন তত্ত্ব এটা যে পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক এটা আসলে আমার সাক্ষী দরকার নাই জাজক সাহেব ডকিন্স নিজে বলে দিছেন আর রিসেন্টলি আপনারা জানেন কিনা এটার উপরে যে বিবর্তন তথ্য এখন যেটা এটা কি চলবে না চলবে না সেখানে তারা নতুন অল্টারনেটিভ ওই যে আপনি না যে একই তথ্যের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন তত্ত্ব তৈরি হতে পারে পাঁচটা অল্টারনেটিভ তত্ত্ব অলরেডি দেওয়া হয়েছে যারা প্রত্যেকেই কেউই স্রোষ্টি বিশ্বাস করেন না কিন্তু পাঁচটা অল্টারনেটিভ যদি কথাবার্তা বলে দ্যাট ইস ওয়াই বিজ্ঞান যে আহ আমাদেরকে ফলস অ্যাসামশনগুলো আমরা নিয়ে থাকি বিজ্ঞান আমাদেরকে নিশ্চয়তার দিকে যায় নিয়ে যায় বিজ্ঞান আমাদেরকে সত্যের দিকে নিয়ে যায় বিজ্ঞান বিজ্ঞান আর রেশনালিটি দুইটা সমর্থক অ্যাকচুয়ালি বিজ্ঞান অনেক পুরান ধর্ম এবং যদিও এই সাইন্টিজম কে যে প্রমোট করছিলেন এই আয়ার তার বইতে উনি নিজেই বল এই কনসেপশন নিয়ে থাকা ইজ নট রেশনাল দ্বিতীয়ত হচ্ছে বিজ্ঞান আমাদেরকে সত্যের নিকটবর্তী মানে আমরা আমাদের দেশে হোক বাহিরে হোক যেখানেই অসুস্থ মানুষ লোক দ্বারা আছে তা হচ্ছে বিজ্ঞান ধর্মের বিশ্বাসী বা বিজ্ঞানকে এক কথায় ধর্মের বিপরীত অনেকদিন ধরে বিতর্কিও এখন পর্যন্ত আগে থেকে আর কি গ্রিকদের থেকে শুরু করে যখন থেকে অনেক কিছু ব্যাপার আছে আর কি সেখান থেকে দেখা যাচ্ছে বিজ্ঞানের কাছে প্রশ্ন করা যাবে না এমন ধরনের যাই হোক আমরা আমাদের পডকাস্টের প্রথম পর্ব এখানেই শেষ করছি আপনারা আমাদের সাথে থাকবেন লাইক শেয়ার এবং আমাদের পাশে থাকার মাধ্যমে এবং ভুল ত্রুটি হলে সেগুলো জানানোর মাধ্যমে এবং ফিডব্যাক দেওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ওরহামুল্লাহি আবরাকাত